এই আলোচিত হবে গত তিনুড়ে আমরা তাবক যুদ্ধ নিয়ে আলোচনা করেছিলাম তাবুক যুদ্ধে অবশিষ্ট আলোচনা শেষ করে হিজরি নবমবর্ষের অন্যান্য ঘটনা নিয়ে আলোচনা করব এরপরে আসবে বিদায় হজের কাহিনী এবং সবশেষে জীবন আলীবন কাহিনী প্রথমে আমরা আলোচনা করব তাবুক যুদ্ধের মুজিজা বা অলৌকিক ঘটনা নিয়ে আল্লাহ রসুল্লাহ আলী ওয়াস্লামের প্রায় সব যুদ্ধেই কমবেশি বেশি মৌচিজার ঘটনা আছে আলীমের জীবনে অসংখ্য মৌচিজের ঘটনা রয়েছে সংখ্যাটি এক হাজারে কম হবে না আমরা এর মধ্যে অল্প কয়েকটা নিয়ে আলোচনা করেছি আজকে আমরা তাবুক যুদ্ধের মোচিজা নিয়ে আলোচনা করব প্রথম মুজিজাটি ঘটে সামুজাতির এলাকা পার হবার পর সামুজাতির এলাকা পার হওয়ার সময় মুসলিমদের কাফেলার পানি ফুরিয়ে যায় সাহাবিরা হন্তদন্ত হয়ে আলী আসলামের কাছে গিয়ে বিষয়টা জানালেন তাই নবীজি সাল্লু আলী আসসালাম বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ মেঘ দিলেন পানি দিলেন এবং ছায়া দিলেন মুসলিমরা প্রাণ ভরে পানিত পান করলই যাত্রার পরের অংশের জন্য সব পাত্র ভরে নিল এই মুজিজা দেখে মুমিনদের ইমান স্বভাবতই আরও দৃঢ় হয় কিন্তু মুনাফিকদের প্রতিক্রিয়া ছিল ভিন্ন এমনই এক মুনাফিককে উদ্দেশ্য করে কয়েকজন সাহাবি বললেন এবার তো ইমান আনো আর কত রোমাঞ্চাও সেই মুনাফিক জবাব দিল আরে আকাশে মেঘ ছিল কাকতালীয়ভাবে বৃষ্টি চলে এসেছে আর কি এই মুনাফিকগুলো পুরো তাবুক অভিযানে নানাভাবে নিজেদের আসল চেহারা প্রকাশ করেছে দ্বিতীয় কাহিনীটি নবীজি সাল্লাহ আলীমের উঠ হারানো নিয়ে প্রতিমধ্যে এক জায়গায় রসল সাল্ল আলী আসলামের উঠ হারিয়ে যায় সাহাবিরা সেটি খুঁজতে বের হন আর আল্লাহ রসুলসাল্লু আলী আসলাম বসা ছিলেন উমারা এবেন হাজম রদেল আনহু নামক এক সাহাবির সাথে এই সাহাবি আকাবার বায়াত এবং বদরের যুদ্ধে অংশ নেয়ার বিরল সম্মানের অধিকারী ওমারার উঠ এবং মালপত্র যেখানে রাখা ছিল তার কাছে বসা ছিল একদল লোক এদের মাঝে ছিল জায় দিবেন লুসাইত নামের এক মুনাফিক জায় তার লোককে বলল এই মুহাম্মদ লোকটা নিজেকে নবী দাবি করে আসমানি খবর জানায় অথচ তার উঠ হারিয়ে কোথায় গিয়েছে এটাই বলতে পারে না ঠিক এই সময় রসলাস্লাহ আনিওয়াস্লাম অমারাকে বললেন এই মাত্র এক লোক বলেছে এই মুহাম্মদ লোকটা নিজেকে নবী দাবি করে আসমানি খবর জানায় অথচ তার উট কোথায় গিয়েছে এটাই বলতে পারে না আল্লাহর কসম, আমি ততটুকুই জানি যতটুকু আল্লাহ আমাকে শিক্ষা দেন এই মাত্র আল্লাহ আমাকে জানিয়েছেন যে আমার উটটি অমুক উপকত্যকার এই গিরিপথের দিকে আছে এর গলার রশি একটি গাছের ডালে আটকে যাওয়ায় সে থেমে পড়েছে যাও গিয়ে সেটা নিয়ে এসো সাহবিরা ঠিক ওই জায়গাটিতে গিয়ে উটটিকে খুঁজে পেলেন এই ঘটনার পর অমারা রদেল আনহো তার মালপত্রের কাছে ফিরে গিয়ে একজন লোককে বললেন আল্লাহর কসম রসুল্লা সাল্লু আলাইসালাম আমাদের অসাধারণ একটি খবর জানিয়েছেন তিনি নবিজির কাছে যা যা শুনেছেন সব সবিস্তারে সবাইকে জানালেন ওমারা ঘটনাটি জানতেন কিন্তু বৃত্তুপাত্মক মন্তব্যটি কোন মোনাফিক করেছে তা তিনি জানতেন না নবীজি শুধু এটুকুই বলেছেন এক লোক বলেছে আল্লাহ রসুল কেমন নবী নিজের উট কোথায় হারিয়ে গেছে তাও জানেন না যাই হোক তিনি যখন ঘটনাটি সবাইকে বললেন তখন উপস্থিত একজন লোক জাইদের নাম বলে দিল সে বলল আরে এই কথা তো জায়দই আমাদেরকে বলেছে ওমারা জেনে গেলেন জায়দ এবং লুসাইতে নাম তিনি জায়দের ঘাড়ে ধাক্কা দিয়ে বললেন আল্লাহর বন্দারা এদিকে এস আমার অগচরে আমারই তাবতে এরকম ধকাবাজ বসেছিল এই ব্যাপারে আমি কিছুই জানতাম না তারপর জায়েদকে বললেন ওরে আল্লাহর শত্রু আমার কাছ থেকে সরে যা আর জীবনেও আমার চোখে সামনে আসবি না লেখেন, কেউ কেউ বলেছে জাইদ পরে তবা করে সুপথে ফিরে আসে আবার অন্যদের মতে আমৃত্যুই সে মুনাফিক থেকেছে তবে আল্লাহই জানেন। তৃতীয় ঘটনাটি আবহাওয়ার পূর্বাপার সম্পর্কিত তাবুক অবস্থানকালীন রসল্লা সাল্ল আলী ওয়াসালাম সাহাবিদের একবার জানিয়ে দিলেন যে প্রবল একটি ঝড়ো বাতাস ধেয়ে আসছে সবাই যেন সতর্কতামূলক কিছু ব্যবস্থা গ্রহণ করে মাটির সাথে যতটা পারা যায় নিচু হয়ে থাকতে হবে মালপত্র আর পশুগুলো শক্ত করে বেঁধে রাখতে হবে সত্যিই এক সময় চলে আসে সেই ভয়ঙ্কর বাতাস সহিম মুসলিম এসেছে আবু হুমায়ুদ রাজেল্লানহ বর্ণনা করেন আমরা তাঁবুতে পৌঁছালাম নবীজিৎসল্লাহ আলিউসলাম আমাদের বললেন আজ রাতে তোমাদের উপর এক প্রবল ঝড় বাতাস বয়ে যাবে সে সময় কেউ যেন দাঁড়িয়ে না থাকে আর যাদের যাদের উঠ আছে তারা সেগুলো শক্ত করে বেঁধে রাখবে ঠিকই সেই রাতে প্রচন্ড বায়ু ধেয়ে আসে এক লোক নবীজিৎসল্লাহ আলী আসলামের কথা অমান্য করে দাঁড়িয়েছিল সে বাতাসে উড়ে গিয়ে একদম তাই পর্বতের কাছে গিয়ে আছড়ে পড়ে চতুর্থ মজিদ্দাটি হল তাবুকের ঝর্না জাবাল রদ আনহু বর্ণনা করেন রসল্লা আলী ওসালাম একদিন ঘোষণা দিলেন ইনশাআল্লাহ আগাবিকাল দুপুরের একটু আগে তোমরা তাবুকের পানির উৎসের কাছে পৌঁছে যাবে কেউ আগে আগে পৌঁছে গেলেও আমি আসার আগ পর্যন্ত যেন সেই পানি স্পর্শ না করে কিন্তু আমাদের আগে দুজন লোক সেখানে পৌঁছে যায় একটা জুতার ভেতর যতটুকু পানি ধরে ঝর্ণাটিতে ঠিক ততটুকুই পানি ছিল সেই দুজন লোককে জিজ্ঞেস করলেন তারা পানি স্পর্শ করেছে কিনা তারা হ্যাঁ লোকজন সকলে মিলে আজলা ভরে ভরে যতটুকু সম্ভব পানি তুলে এক জায়গায় জড়ো করে নবীসাল্লু আলিউসলাম সেই পানিতে হাত মুখ ধুয়ে ওই পানিটুকু আবার ঝর্নায় পড়তে দেন হঠাৎ করে ঝর্নার পানি এত বেড়ে যেতে শুরু করে যে কাফেলার তিন হাজার মানুষ সকলেই তেষ্টা পানি পান করে নেয় রসুল্লাহ আলী আসলাম বললেন মজ যদি বেঁচে থাকো তাহলে কিছুকাল পরেই দেখবে এই জায়গা বাগানে বাগানে ভরে গেছে রসুলসাল আলী যখন এই কথা বলেছেন তখন তাবুকের চারদিকে ধুধু মরুভূমি কাছে পিঠে কোথাও জনবসতি নেই কিন্তু নবী সাল্লু আলি আসসালামের মাধ্যমে আল্লাহ এই জমিনে বরকত ঢেলে দেন ঝর্নার পানি কেবল ওই কাফেলার তেষ্টা মিটিয়েই খান্ত হয়নি আজ পর্যন্ত তাবুক তার সুজলা সুফলা শস্য শ্যামলা পরিবেশের জন্য সুপরিচিত এই ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন নিশ্চিতভাবেই নবীসদ আলী ইসলামের নবুয়াদের সত্যতার একটি প্রমাণ পঞ্চম মসজিদটি হল খাবারের প্রাচুর্য যা আমরা আগেও বিভিন্ন যুদ্ধে দেখেছি আবু দিন খুজিরাদিল্লাহ বর্ণনা করেন তাবুক অভিযানের এক পর্যায়ে খাবারের সংকট দেখা দিলে লোকজন এসে বলল আল্লাহর রসুল আমাদের উটগুলো জবাই করার অনুমতি দিন তাহলে সেগুলোর মাংস চর্বি ব্যবহার করা যাবে নবী সাল্ল আলী বললেন ঠিক আছে একটা চামড়ার মাদুর আনিয়ে মাটিতে বিছিয়ে দিলেন তারপর সবাইকে নিজ নিজ অতিরিক্ত খাবারটুকু নিয়ে আসতে বলেন। কেউ কেউ নিয়ে এক মুঠো শস্য কেউবা একটি রুটি এভাবে করে অল্প কিছু খাবার জড়ো হল মাদুরের উপর এরপর নবীসাল্লাহ আলী আসলাম সবাইকে বললেন সেখান থেকে নিজ নিজ পাত্রে খাবার ভরে নিতে অলৌকিকভাবে খাবারের পরিমাণ এত বেড়ে গেল যে শিবিরে থাকা প্রতিটি খাবারের পাত্রই কানায় কানায় ভরে গেল এর বাইরে যতটুকু খাবার বাকি ছিল সেখান থেকে আবার কাফেলার সকলে পেট পুড়ে আহার করল তারপরও অবশিষ্ট রয়ে গেল বেশ কিছু খাবার নবী আলী আসলাম বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আমি আল্লাহ রসুল যে কেউ নিঃসন্দেহে এই দুই সাক্ষ্য নিয়ে আল্লাহর সাথে সাক্ষাত করবে সেই জান্নাতে প্রবেশ করবে এগুলো ছাড়াও আরও কিছু মজিজা ছিল যা ভবিষ্যৎ পাণীর আকারে ঘটেছে যেমন বুখারিতে জিজ্ঞিয়া কর ও সন্ধি স্থাপন অধ্যায় একটি হাদিস বর্ণিত আছে যেটি আউফ ইবেন মালিকরা দিলও আনহতে বর্ণিত তিনি বলেন আমি তাপকযুদ্ধে আল্লাহ রসুসাল্ল আলি আসালামের কাছে এলাম তিনি তখন একটি চামড়া তৈরি তাপুতে ছিলেন আল্লা রুসুসাল্ল আলী সাল্লাম বললেন কেয়ামতের আগে ছয়টি নিদর্শন গণনা করে রাখো। আমার মৃত্যু অতপর বায়তুল মোকাদ্দাস বিজয় অতপর তোমাদের মধ্যে ঘটবে মহামারী বকরির পালের মহামারীর মতো সম্পদের প্রাচর্য এমনকি এক ব্যক্তিকে একশো দিনার দেওয়ার পরেও সে অসন্তুষ্ট থাকবে অতপর এমন এক ফিতনা যা আরবের প্রতিটি ঘরে ঘরে প্রবেশ করবে অতপর যুদ্ধবিরতির চুক্তি যা তোমাদের ও আসফার বা রোমকদের মধ্যে সম্পাদিত হবে অতঃর তারা বিশ্বাসঘাতকতা করবে এবং আশিটি পতাকা উড়িয়ে তোমাদের বিপক্ষে আসবে প্রত্যেক পতাকা নিচে থাকবে বারো হাজার সৈন্য এর মধ্যে আল্লাহ রসলের মৃত্যু বাইতুল মাকদিসের বিজয় এগুলো ঘটেছে বাইতুল মগদিস বিজয় হয় আল্লাহ রসুলের মৃত্যুর কয়েক বছর পরেই অমর রা দিল সময় মহামারী আকারে প্লেগ হয়েছিল তবে হাদিসি বর্ণিত এই মহামারী কি হয়ে গেছে না ভবিষ্যতে হবে এ নিয়ে মত পার্থক্য আছে তাবুক অভিযান ছিল আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা যদিও কোনো যুদ্ধ হয়নি কিন্তু স্রেফ যুদ্ধের আদেশ দেওয়ার মাধ্যমে আল্লাহতালা সবাইকে পরীক্ষা করে নেন স্বাভাবিক অবস্থায় মানুষকে দেখে বোঝা যায় না তার ভেতরে কি আছে কিন্তু বিশেষ পরিস্থিতিতে তার মনের আসল অবস্থা বের হয়ে আসে মানুষের কথা বা কাজী বলে দেবে তার অন্তরের বিশ্বাস আসলে কি তাবুকের অভিযান ছিল নবীজ সাল্লু আলী আসলামের মৃত্যু ও আসন্ন বিজয়গুলোর জন্য মুসলিমদের প্রস্তুতি আলী আসলাম তার নেতৃত্বে মুসলিমদের সেই ভূমির অভিযান করেছেন যেখানে এক বছর পর মুসলিমরা নিজেরাই আক্রমণ করবে এর জন্য তাবুকে নবীজ সাল্লু আলী আসলাম সাহাবিদের বলেছেন আমার মৃত্যুর পর তোমরা বায়তুল মগদিস জয় করবে টাবুকের পথে যাত্রা ছিল কঠিনতম এক অভিযাত্রা একদিকে প্রচন্ড গরম অন্যদিকে ফসল কাটার মৌসুম সেই সবকিছু ফেলে এক মাসের দূরত্ব পার হতে পারা মানে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আর আল্লাহর পক্ষ থেকে আসা এই পরীক্ষাতে সাহাবিরা উত্তীর্ণ হয়েছেন বিশাল এই অভিযানের প্রস্তুতি অনুপাতে যুদ্ধের ময়দানে তেমন কিছুই হয়নি এটা সত্যি শুধুমাত্র উত্তরাঞ্চলের কিছু গোত্রের সাথে চুক্তি হয়েছে সেজন্য ত্রিশ হাজার সৈন্যের বাহিনীর প্রয়োজন ছিল না কিন্তু যুদ্ধ মানেই কেবল ময়দানের যুদ্ধ নয় তাবকের যুদ্ধ মুসলিমদের এক অনন্য উচ্চতায় নিয়ে যায় এই যুদ্ধ রোমান ও পারসের সাথে আসন্ন তীব্র সব যুদ্ধের জন্য মুসলিমদের মানসিকভাবে প্রস্তুত করে মৃত্যু সজ্জায়ও তাই রসুল্লাহ আলী ওয়াসালাম ওসামা ইবেন জাইদ রদেল্লা আনহর নেতৃত্বে উত্তর অভিমুখী অভিযানে যাওয়ার আদেশ করেছেন এভাবেই ইসলামী সভ্যতার একটি দৃঢ় ভিত্তি হয় সবশেষে আমরা তাবুক যুদ্ধের প্রভাব নিয়ে সমসাময়িক দুজন আলিমের মন্তব্য উল্লেখ করব প্রথমে আমরা উল্লেখ করব আল্লামা শফিউর রহমান মোবারকের মন্তব্যটি যা তিনি তার বিখ্যাত গ্রন্থ আর মাকতুমে বলেন তাবুক যুদ্ধ জাজিরাদুল আরবের উপর মুসলমানদের প্রভাব বিস্তার এবং শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল জনসাধারণ ভালোভাবেই উপলব্ধি করতে পেরেছিল যে এখন থেকে জাজিয়াত আরবে ইসলাম ছাড়া অন্য কোনো শক্তির অস্তিত্ব থাকবে না পত্তলিক এবং মুনাফিকরা মুসলিমদের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র চালিয়ে নিজেদের প্রত্যাশিত যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নও ভেঙে খান খান হয়ে গিয়েছিল কেননা তাদের আশা আকাঙ্ক্ষার মূল কেন্দ্র ছিল রোমানরা এই যুদ্ধের ফলে সেই আশাও ধুলসাত হয়ে যায় এতে কাফের ও মোনাফিকদের মনোবল ভেঙে যায় তারা সুস্পষ্টভাবে বুঝতে পেরেছিল যে ইসলাম থেকে পলায়ন বা নিষ্কৃতি পাওয়ার কোনো উপায় নেই এমতাবস্থায় মুনাফিকদের সাথে নরম ব্যবহার করার কোনো প্রয়োজনীয়তা মুসলিমদের ছিল না মুনাফিকদের সাথে কঠোর ব্যবহার করতে আল্লাহ নির্দেশ দিলেন এমনকি তাদের দেয়া দান খয়াত গ্রহণ তাদের জানাজার নামাজ আদায় তাদের জন্য মাগ ফেরাতের দোয়া এবং তাদের কবরত জিয়ারত করতেও নিষেধ করা হল মসজিদের নামে তারা যে ষড়যন্ত্রের আখড়া তৈরি করেছিল সেটিও ধ্বংস করে নির্দেশ দেয়া হলো। তাদের চিনতে আর কোন অসুবিধা রইল না কোরআনের আয়াত দ্বারা মুনাফিকদের দিক আঙ্গুল তাক করে যেন তাদের চিনিয়ে দেয়া হলো। তাবুকের যুদ্ধের প্রভাব থেকে এও বোঝা যায় মক্কা বিজয়ের পর বিভিন্ন দেশের প্রতিনিধি দল মোদিনা আসতে শুরু করলেও এই যুদ্ধের পর সেই সংখ্যা বহুগুণ বেড়ে গেল শাইক আলিয়া তার বিখ্যাত সিরা গ্রন্থে তাবুক যুদ্ধের ফলাফল সম্পর্কে আলোচনায় বলেন মুসলিম মুশ্রিক নির্বিশেষে গোটা আরব জাতির মনেই অপরাজয় রোম নামে একটি মূর্তি গড়ে উঠেছিল তাবুক অভিযান সেই মূর্তিকে ভেঙে গুড়িয়ে দেয় একটা সময় মনে করা হতো অনারব কোন জাতীয় বোধহয় রোমানদের হারাতে পারবে না মোতার যুদ্ধে মুসলিমদের পরাজয়ে সেই ধারণা আরও বদ্ধমূল হয় কিন্তু তাবুক অভিযানে রোমান বাহিনীকে পালাতে দেখে আরবদের ধারণা আমূল পাল্টে যায় এবার মনে হতে থাকে রোমানদের পরাজিত করতে সক্ষম কোনো জাতি থেকে থাকলে সেটা মুসলিমরাই মুসলিমরা ওই অঞ্চলে একটি শক্তি প্রদর্শনী মহড়া করে এর ফলে ওই এলাকার চারপাশের লোকেরা বুঝি নিল যে এরা যে কোনো শক্তিশালী সাম্রাজ্যকে চ্যালেঞ্জ করতে সক্ষম তার উপর মুসলিমরা কোনো জাতীয়তাবাদী বা গোত্রবাদী চেতনার বসে যুদ্ধ করে না তাই এদের জয়যাত্রা কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমার মাঝে থেমে না গিয়ে দূর দূরান্তে ছড়িয়ে পড়বে তাবুকে কোন সংজ্ঞাত ছাড়াই রোমান সেনারা তাদের ফাঁড়ি ছেড়ে স্বামে পালিয়ে যায় ফলে বিনা যুদ্ধে তাবুক অঞ্চল মুসলিমদের হাতে চলে আসে তাবুক অধিবাসীরা এই অবিশ্বাস্য ঘটনা দেখে নতুন করে ভাবতে শুরু করে রোমানদের সাথে মিত্রতা প্রত্যাহার করে তারা মুসলিম শাসনের অধীনে চলে আসার সিদ্ধান্ত নেয় নবী সাল্লাহস্লাম তাদের সাথে বিস্তারিত একটি চুক্তিপত্র লেখান মুসলিম জাতির প্রতি তাদের অধিকার ও কর্তব্য সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ করা হয় সবচেয়ে বড় কথা তাবুক অভিযানের মাধ্যমে শাম বিজয়ের পথ খুলে যায় যদিও শামে প্রভাব বিস্তারের চেষ্টা আগেও করা হয়েছিল কিন্তু কোনটাই তাবকের মতো এমন সাফল্যের মুখ দেখেনি শাম আক্রমণকারী প্রথম বাহিনী নবীজির মৃত্যুর পর যাত্রা শুরু করে কিন্তু এই বাহিনী গঠিত হয়েছিল স্বয়ং নবীজি সল্লাহ আলি ওয়াসালামের তত্ত্বাবধানে ওসামে বিন জাইদ রাদ আনহোকে তিনি এর নেতা হিসেবে নিয়োগ দেন সেই ক্ষেত্রে বলা যায় নবীজি সাল্ল আলিউসালের হাতেই শাম সহ অন্যান্য ভূমি বিজয়ের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে মক্কা বিজয়ের ফলে আরবরা তো দলে দলে ইসলামের পতাকার নিচে চলে আসে তাবকে সাফল্যের পর তা আরও বেগবান হয় যেমন দক্ষিণে নাজরান গোত্র মুসলিমদের সাথে চুক্তি করে জিজ্ঞিয়া দিতে সম্মতি জানায় আরব মুশরিকরাও ইসলামের অগ্রযাত্রা প্রতিহত করার শেষ আশাটুকু হারিয়ে ফেলে ইসলামের প্রতি আনুগত্য প্রকাশের উদ্দেশ্যে নবম হিজরিসনে এত এত প্রতিনিধি দল মোদিনা আগমন করে যে বছরটার নামই হয়ে যায় প্রতিনিধির বছর হিজড়ি নবম বর্ষ সারা জীবন নিফাক মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত গোপন বিরোধিতা ও শত্রুতা পোষণের পর আবদুল্লাহ ইবেন উবাই তখন মৃত্যুমুখে মুখে ওসামা ইবেন জাইদ জাদ আনহকে সাথে নিয়ে আল্লাহর রসুল সাল আলী আসলাম তার সাথে দেখা করতে গেলেন আল্লাহ রসুল তাকে বললেন আল্লাহর শপথ আমি তোমাকে সব সময় সতর্ক করতাম ইহুদিদের ভালোবেচনা আবদুল্লাহ ইবেন উবাই বলল সাবেন জুরাইরা তো তাদের ঘৃণা করত কিন্তু কি লাভ হয়েছে সে তো মারা গেছে ইবেন উবায়ের চোখে মৃত্যুই ছিল পরাজয় মৃত্যুর পরে জীবনে যে আসল জীবন এই সত্য সে কুফরী আর এক গমির কারণে বুঝতে পারেনি বুঝতে চায়নি মুসলিমদের প্রতি বাহ্যিক আনুগত্য দেখালেও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার বিশ্বস্ততা ছিল কাফেরদের প্রতি এটা মুনাফিকদের চরিত্রের একটা গুরুত্বপূর্ণ দিক তারা কুফওয়ারদের প্রতি অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের প্রতি আনুগত্য পোষণ করে অর্থাৎ তারা তাদের সুখে সুখী হয় তাদের দুঃখে দুঃখী হয় বস্তুত যাদের অন্তরের রোগ রয়েছে তাদেরকে আপনি দেখবেন দৌড়ে গিয়ে তাদেরই মধ্যে প্রবেশ করে সুরামাইদা আয়াত বায়ান্ন মুনাফিকরা গাফিরদের নিজেদের আপনভাবে তাদের পক্ষ নেয় তারা কখনোই মন থেকে মুসলিমদের মেনে নিতে পারে না তাদের সাথে থেকে স্বস্তি পায় না আবদুল্লাহবিন উবাই মারা গেলে রসুল্লাহ আলাই তার জানাজার সালাত আদায় করতে যাচ্ছিলেন এমন সময় সামনে এসে দাঁড়ালেন্লাহ এই দুনিয়াতে যাদেরকে সত্য মিথ্যার ফারাক বোঝার ক্ষমতা দিয়েছেন সেই মুষ্টিমেয় একজন ছিলেন তিনি মুনাফিক আবদুল্লাহবিন ওবাই এর জানাজা পড়াবেন স্বয়ং আল্লাহ রসুল এটা তিনি কোনোভাবেই মানতে পারলেন না আবদুল্লাহবিন উবাই অতীতে যত কুকর্ম করেছে তার সমস্ত ইতিহাস এক এক করে বলতে লাগলেন অমার রেল আনহ প্রশ্ন করলেন এমন এমন কাজ করার পরও আপনি কিভাবে তার জানাজার সালাদ পড়াতে পারেন কিন্তু রসুল্লাহ সাল্লিস্লাম বললেন আমার পথ ছেড়ে দাও মার আমি যদি জানতে পারি আল্লাহর কাছে তার নাজাতের জন্য সত্তর বারে বেশি দোয়া করলে আমার দোয়া কবল হবে তবে আমি তাই করব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 এমন লোকদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করেন আর না করেন দুটোই সমান যদি আপনি তাদের জন্য সত্তর বারও ক্ষমা প্রার্থনা করেন তারপরেও তাদেরকে আল্লাহ কখনোই ক্ষমা করবেন না কেননা এরা আল্লাহকে এবং তার রসুলকে অস্বীকার করেছে বস্তুত আল্লাহ নাফরমানদের হিদায়ত করেন না। আয়াত কোরআনের এই আয়াতে আল্লাহ সত্তর বারের কথা বলেছেন রসুল্লাহুল্লাহম আলী ওয়াসলাম এজন্য বলেছেন যে সত্তর বারের বেশি ইস্তিকফারে যদি কাজ হতো তবে তিনি তাই করতেন এই ঘটনাটি একটা অসাধারণ দিক তুলে ধরে আব্দুল্লাহাই এর শত্রুতা দেখতে দেখতে ওমান রাদহ পর্যন্ত প্রশ্ন করেছেন আপনি কিভাবে তার জন্য ক্ষমা চাইতে পারেন কিন্তু আল্লাহ আলী আসলামের মনটা ছিল বিশাল যে আবদুল্লাহবিন ওবাই জীবন ভর তার বিরুদ্ধে চক্রান্ত করেছে শত্রুতা মিথ্যাচার ছলচাতুরি কিছুই বাদ রাখেনি তাকেও তিনি শেষ সুযোগ দিতে চেয়েছেন তার জানাজা পরিয়ে তাঁর নাজাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন জাহান নামের আগরে যে সীমাহীন কষ্ট সেই কষ্ট তিনি তার শত্রুর জন্য চাননি এই জানাজা পড়ার আরেকটি উদ্দেশ্য হতে পারে ইবিন উবায়ের অনুসারীদের মন জয় করার চেষ্টা করা আল্লাহ আলী হয়তো আশা করেছিলেন তাদের প্রতি নমনীয়তা দেখানো হলে তারা তাদের নিফাক ছেড়ে তবা করে ফিরে আসবে এই সিদ্ধান্তটি তখনও সরিয়াগতভাবে বৈধ ছিল এবং দ্বিতীয়ত রাজনৈতিক বিবেচনায় অনুকূল ছিল কিন্তু এই জানাজা পড়ার পরেই মুনাফিকদের উপর জানাজা সালাত আদায়ের বৈধতা তুলে নেওয়া হয় আর তাদের মধ্যে কারো মৃত্যু হলে তার উপর কখনো নামাজ পড়বেন না এবং তার কবরে দাঁড়াবেন না তারা তো আল্লাহর প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করেছে এবং রসুলের প্রতিও বস্তুত তারা নাফরমান অবস্থায় মৃত্যুবরণ করেছে সুর আত্ম বা আয়াত চুরাশি এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাল্লাহ ফয়সলা করে দিলেন যে মোনাফিকদের উপর আর কোনো জানাজার সালাদ পরা হবে না এটি ছিল চূড়ান্ত হুকুম কোন আনে বেশ কিছু আয়াত আছে যেগুলো অমার আদল্লো আনহর মতের সমর্থনে নাজিল হয়েছিল এটি একটি আল্লাহর আগে আল্লা রে আবদুল্লাহ ছিল আল্লাহর পক্ষ থেকে একটি হিকমা ইবেনের মৃত্যু পরে সে পুনরায় মোদিনার নেতৃত্ব ফিরে পাবে আমরা আগে আলোচনা করছি যখন ইবেন উবাইয়ের হাতে মোদিনা শাসনভার আসার কথা ঠিক সেই মুহূর্তে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসলাম মোদিনায় আসেন এবং আউস ও খাজরাজের নেতৃত্ব গ্রহণ করেন ফলে। তার স্বপ্ন ভঙ্গ হয় রসুল অধীনে পুরো সময়টাতে সে এবং তার দলবল জিহাদে যোগ দেওয়া থেকে বিরত থেকেছে নিফাকের পথ অবলম্বন করেছে রসুল উহ সাল্লাহ আলি ও তার অনুসারীদের বিরুদ্ধে কাফিরদের সাথে ষড়যন্ত্র করে উৎখাতের চেষ্টা করেছে তারা ভেবেছিল ইসলামের রাজত্ব সাময়িক হঠাৎ করে এসেছে আবার হঠাৎ করে চলেও যাবে মোদিনা আগে যেমন ছিল তেমন হয়ে যাবে কিন্তু সেটা হয়নি বরং মোনাফিকদের প্রভাব ধীরে ধীরে ম্লান হয়ে যায় আবদুল্লাহ এবিন ওবায়ের মৃত্যুর মাধ্যমে মদিনার মুনাফিকদের কার্যক্রম স্তীমিত হয়ে পড়ে মুসলিমরা তাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে না গেলেও জ্ঞান ও যুক্তির মাধ্যমে তাদের সাথে লড়াই করে চিহ্নিত মুনাফিকদের উপর জানাজা পড়তে মুসলিমরা অস্বীকৃতি জানায় আল্লাহ আলী ওয়াস্লাম হুজাই ফরাদুল্লা আনহোকে জানিয়ে যান কারা কারা মুনাফিক এভাবে মুনাফিকরা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে আর মদিনার ইসলাম আরও সুসংহত হয় এখন আমরা উল্লেখ করতে যাচ্ছি আল্লাহ রসুল সাল্ল আলী আসলাম এবং তার স্ত্রীদের মধ্যে একটি ঘটনা আর দশজন সহজ স্বাভাবিক দম্পতির মতোই আল্লা রসুল সাল্লাহ আলী ওয়াসলামের জীবনেও ছিল আনন্দ বেদনার গল্প ছিল বাদানুবাদ আর মান অভিমানের উত্থান পতন একবার এমন হয়েছিল স্ত্রীদের সাথে অভিমান করে আল্লা রসুল সাল্লাহ আলী আসলাম দীর্ঘ এক মাস বাড়ির বাইরে কাটান পুরো সময়ে তিনি তার কোনো স্ত্রীর কাছে যাননি ঘটনাটা নবম হিজড়ির একদিন আবু বকর রাজ আনহু রসুল্লাহ সাল্ল আলী আসলামের সাথে দেখা করতে গিয়ে দেখলেন আরো অনেকেই রসুলের ঘরের দরজায় অপেক্ষমান কাউকেই ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না আবু বকর রাদেল্লাহ আনহু ভেতরে প্রবেশের অনুমতি চাইলে তাকে অনুমতি দেয়া হলো। এরপর অমর রাদেল্লাহ আনহু এলেন তাকেও অনুমতি দেওয়া হল আল্লাহ রসুল্স্ল আলী আসলাম নিচে বসে আছেন আর চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছেন ওনার স্ত্রীরা সবার মধ্যে পিসাদের ছাপ পুরো পরিবেশ থমথম হয়ে আছে গুমট ভাবটাকে হালকা করার জন্য অমর মজা করে বললেন ইয়া রাস আমার টাকা পয়সা নেই জেনেও যদি আমার বউ তার পেছনে খরচ করার জন্য আমাকে পীড়াপির করত তাহলে আমি তার ঘাড় ভেঙে দিতাম অমরের কথা শুনে রসুল্লাহ আলী ওয়াস্লাম হেসে দিলেন বললেন এখানে তো তাই হয়েছে আমার চারপাশে যাদের দেখতে পাচ্ছ তারাও আমার কাছে ধন সম্পদ চাইতে শুরু করেছে কথা শুনেই। আবুবকর রাদিল্ আনহু নিজ কন্যা আয়েশ আ রাহ আনহার কাছে আর এগিয়ে রাদিলেন নিজ কন্যা হাফসারাদুল্লাহ আনহার কাছে দুজনেই আল্লা রসুলের দুই স্ত্রীর বাবা অমর রানহ বললেন তোমরা নবীজির কাছে এমন কিছু দাবি করছ যা তার কাছে নেই তারা উত্তর দিলেন আমরা কখনো এমন কিছু দাবি করব না যা আল্লাহ রসুলের কাছে নেই এই ঘটনাকে কেন্দ্র করে রসুল্লাহ আলী ওয়াসলাম স্ত্রীদের থেকে এক মাস আলাদা ছিলেন সেই সময় আল্লাহ কোরআনের এই আয়াত নাজিল করেন হে নবী আপনি আপনার স্ত্রীদের বলে দিন তোমরা যদি পার্থিব জীবনের ভোগ এবং এর বিলাসিতা কামনা করো তাহলে এসো আমি তোমাদের ভোগ বিলাসের ব্যবস্থা করে দিই এবং সৌজন্যের সাথে তোমাদের বিদায় করি আর যদি তোমরা আল্লাহ তার রসুল ও পরকালকে কামনা করো তাহলে তোমাদের মধ্যে যারা সৎকর্মশীল আল্লাহ তাদের জন্য প্রতিদান প্রস্তুত করে রেখেছেন সুরা আটাশ থেকে আল্লাহ আলী আসলামের লাইফস্টাইল আর দশজনের মতো সহজ আর স্বাচ্ছন্দ্যময় ছিল না আরাম কি জিনিস তা তিনি জানতেন না তিনি ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্ধা নেতৃত্ব খ্যাতি ধন সম্পদ তাকে হাতছানি দিয়ে ডেকেছে কিন্তু সেই ডাককে তিনি কখনোই পাত্তা দেননি এমনভাবে জীবন কাটিয়েছেন যেন দুনিয়ার চেয়ে সস্তা আর অর্থহীন বস্তু আর দ্বিতীয়টি নেই মদিনে আসার পর মসজিদে নবাবের পাশে আল্লাহ রসুল্লাহ আলী আসলাম আর ওমুল মো মিনের জন্য ঘর তৈরি করা হয় সেই ঘরগুলো ছিল নিতান্তই সাধারণ রাজা বাদশাদের প্রাসাদের মতো প্রকাণ্ড কিছু তো ছিলই না বরং কাদামাটি আর পাথর দিয়ে তৈরি ছোট কয়েকটা মাথা গোজার ঠাঁই সেগুলোকে বড়জোর কুড়ে ঘর বলা চলে আরবের মরুভূমিতে সবচেয়ে সহজলভ্য খেজুরের ডাল ছিল সেই ঘরে চালা ঘরের ছাদগুলো এত নিচু ছিল যে ছোটখাটো মানুষও নিমিশে হাত দিয়ে ছুতে পারত ইমাম হাসান আল বাস্রি রহিমাউল্লাহ বলেন আমি আল্লা রসুল্লাহ আলী আসলামের ঘর দেখেছি হাত বাড়ালেই এর ছাদ ধরা যায় আল্লাহ রসোল্লাহ সেই ঘরে জ্বালানোর মতো কুপিও ছিল না মা আইসারদ আনহা বলেন আমি রসুল্লা সাল্লু আলী আসস্লামের সালাতের স্থানের সামনে ঘুমাতাম রাতে যখন তিনি তাহাযতে দাঁড়াতেন ঘরে আলো না থাকায় সিজদা সময় তার কপাল আমার মাথায় এসে লাগত সিজদা যাওয়ার সময় আল্লাহ রসুসাল্ল আলী আসলাম আমার পায়ে খোঁচা দিতেন তখন আমি পা ভাজ করে নিতাম যখন তিনি সিজদা থেকে উঠতেন আমি আবারও পা বিছিয়ে দিতাম ঘরে কার্পেট বলে কিছু ছিল না বলতে ছিল বালি আর খেজুরের ছোবলা আল্লাহ রসুল্সাল্লু আলি আসলাম সেখানেই ঘুমাতেন তার গায়ে এব্রো থেব্রো ছোবলার দাগ পরে যেত রকমারি আসবাব ছিল না মাথা নিচে দেয়ার মতো একটা চামড়ার গদি ছাড়া আর কিছুই চোখে পড়ত না ঘরে তার জীবন দেখলে মনে হতো প্রাচুর্য বলে এই পৃথিবীতে কোনো কিছুর অস্তিত্ব নেই এই দৃশ্য দেখে একদিন অমর রদিল আহু নিজেকে ধরে রাখতে পারলেন না কেঁদেই ফেললেন কাঁদতে কাঁদতে বললেন ইয়া রসল্লাহ আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি এই উম্মতকে প্রাচুর্য দান করেন পারস্য আর রোমের সম্রাটদের দেখুন তারা তো আল্লাহর ইবাদত করে না অথচ তারাই আজ ভোগবিলাসে আছে তিনি বললেন ওমর এটাই কি উত্তম নয় যে তারা দুনিয়ার ভোগবিলাস পেল আর আমরা আখিরাতের অনন্ত জীবন পেলাম আমরা জীবনের প্রাচুর্য দেখে আক্ষেপ করি কেন অন্য অনেকে সমান কিংবা তার চেয়েও বেশি পরিমাণ নিয়ামত আমার হল না কিন্তু আল্লুর সাল্লি আসলামকে যেন এসব কিছুই স্পর্শই করত না দুনিয়ার ভোগবিলাস আরাম আয়াস আর প্রাচুর্য ছিল তার কাছে একটা মশা কিংবা মাছের চেয়েও তুচ্ছ কাছে আসলে হাত বাড়িয়ে তাড়িয়ে দেওয়ার মতোই তিনি বরাবর একে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন দারিদ্র ছিল আল্লাহ রসুলের সঙ্গী, মা আইসারাদিল্লা আনহা বলেন এমন হয়েছে পরপর তিন চন্দ্র মাস অতিবাহিত হয়েছে কিন্তু আল্লাহ রসুলের ঘরে চুলায় আগুন চলেনি এই কথা শুনে তার ভাগ্নে উরুয়া ইবনাল জুবাই ইবনুল আওয়াম অবাক হয়ে জিজ্ঞেস করলেন তাহলে সে সময় আপনারা কি খেতেন আনহা জবাব দিলেন আমরা শুধু পানি আর খেজুর খেয়ে থাকতাম আনাসবেন মালিক রদেল ওয়ানহ বলেন মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রসুলকে কোনদিনও ভূনাগস্ত দিয়ে পেট ভরে এক টুকরো রুটি খেতে দেখিনি এমন নয় যে উম্মন মৌমিনরা আল্লা রসুলের এই কঠোর আর অনারম্বর জীবনের সাথে অভ্যস্ত ছিলেন না কিন্তু হিজড়ি নবমবর্ষে এসে আল্লাহ আজ্জাওয়াজাল ওম্মাহকে খায় বার মক্কা বিজয়ের মতো কিছু গুরুত্বপূর্ণ বিজয় দান করেন কোরআনের কিছু আয়ত নাজিল হয় যা সীমার মধ্য থেকে দুনিয়ার নিয়ামত ভোগ করার অনুমতি প্রদান করে আল্লাহ বলেন আপনি বলুন আল্লাহর শাসসজ্জাকে যা তিনি পান্দাদের জন্য সৃষ্টি করেছেন এবং পবিত্র খাদ্য বস্তুসমূহকে কে হারাম করেছে আপনি বলুন এসব নিয়ামত আসলে পার্থিব জীবনে মোমিনদের জন্যে এবং কেয়ামতের দিন খাঁটিভাবে তাদেরই জন্য এমনিভাবে আমি আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করি তাদের জন্য যারা বোঝে আয়াতগুলো নাজিল হওয়ার পর উম্মুল মোমিন মনে করলেন আল্লাহ নির্ধারিত সীমার মধ্যে থেকে আল্লাহ দুনিয়ায় মুমিনদের জন্য যা হালাল করা হয়েছে সেই নিয়ামত ভোগ করায় দোষের কিছু নেই এই আয়াতগুলো ছিল মূলত সাধারণ মানুষের জন্য আল্লাহ চেয়েছেন তার রসুল দুনিয়ার উপকরণ থেকে নিজেকে বিরত রাখবেন বাকিদের মতো তিনি দুনিয়া উপভোগ করবেন না আপনি কাফিরদের মাঝে কিছু লোককে ভোগবিলাসের যে উপকরণ দিয়েছি তার প্রতি চোখ তুলে তাকাবেন না তাদের ব্যাপারে চিন্তিত হবেন না বরং মুমিনদের প্রতি ঝুঁকে থাকবেন সুরা আল হিজর আয়াত অষ্ট আশি অনন্ত আখিরার জীবনের উল্টো পিঠে অতীতুচ্ছ এই নশ্বর পৃথিবীর মায়া জড়িয়ে যাওয়া আল্লাহ রসুলের জন্য কোনোভাবেই শোভনীয় নয় সুরা হাসাবে সেই আয়াতটি নাজির হওয়ার পর আল্লা রাস্লাম তার স্ত্রীদের দুটো রাস্তা খুলে দিলেন হয় তারা দুনিয়ার ভোগবিলাস অথবা তার আল্লাহ রুস্লের জীবনসঙ্গী হিসেবে থাকবেন তারা যদি আল্লাহ রসোল্লের সাথে সংসার করেন তবে বিনিময়ে কষ্ট হলেও লাভ করবেন সবচেয়ে মহান প্রাপ্তি আল্লাহর সন্তুষ্টি আর আল্লাহর পক্ষ থেকে এক অসামান্য পুরস্কার যে নারীরা এতদিন ভরণ পোষণ বাড়ানোর জন্য চাপাচাপি করতে করতে নবীজিকে প্রায় বিরক্ত করে তুলেছিলেন এই আয়াত শোনার পর তারা প্রত্যেকেই এক বাক্যে বললেন আমরা আল্লাহ আল্লাহ রসুল এবং আখিরাতের আবাসকেই বেছে নিলাম খোলাফায় রাশিদ্দিনরাও এই ঘটনা থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করেছিলেন তারা বুঝতে পেরেছিলেন সমগ্র মুসলিম জাহানের ভার যার কাঁধে তার জন্য দুনিয়ার চাকচিককে মহাবিষ্ট হওয়া কি করে শোভনীয় হয় তাদের ভোগবিলাসের জায়গা হলো আখিরা নিজের অধীনস্থ মানুষের দেখভালের জন্য তারা রাত দিন কঠোর পরিশ্রম করে যাবে দুনিয়াকে পিছিয়ে ফেলবে পায়ের তলায় বাস্তবে সেটাই হয়েছে আমরা দেখেছি উম্মা সোনালী যুগের খরিফারা আল্লাহ রসুলের রেখে যাওয়া সেই সুনার অনুসরণ করেছেন দুনিয়ার ভোগবিলাসের সমস্ত উপকরণকে পায়ে ছেলে এই উম্মাহকে আগলে রেখেছেন নিজেদের সর্বস্ব দিয়ে আল্লাহ তাদের উপরও সন্তুষ্ট হন। আজকের পর্বে সবশেষ আলোচনা মুর্শিকদের সাথে বাড়া ঘোষণা এবং জিহাদের চূড়ান্ত পর্যায়ে রসল্লা সাল্ল আলী ওয়াস্লাম হিজরি নবম শোনে আবু ও কস্তিদ্দিক রাজ্ল আহকে হজের আমির হিসেবে মনোনীত করলেন সে সময় মক্কার কর্তৃত্ব মুসলিমদের হাতে ছিল কিন্তু তখনও মূর্তি পূজারীরা তাওয়াফ করার জন্য ঘরে আসত নগ্ন অবস্থায় কাবাঘর তাওয়াফ করার ঐতিহ্য তারা তখনও বজায় রেখেছে তারা বিশ্বাস করত তাদের অপবিত্রতা ও পাপের কারণে তাদের পোশাক পরিধান করে তাওয়ফ করাটা অনুচিত তাই তার কুরাইস্তের পোশাক ধার করে তা অফ করত ক্য পোশাককে পবিত্র শির্ক ও নগ্নতার এইসাল্ল আলি ওয়াসলাম হজ করতে চাইলেন না আবুবকরা সদ্দিক রাজেল্লাহ আনহু কয়েকশো নিয়ে হজ করতে গেলেন তখন নাজিল হল সুরা বারা অর্থাৎ সুরা আত্মহবার প্রথম দিকের কিছু আয়াত কিন্তু ততক্ষণে আবু বকর নেতৃত্বে সাহাবিরা এই আয়াতগুলোকে বললেন সুরাত এই আয়াতগুলো নিয়ে যাও সবাই মিনায় জ্বর হওয়ার পর এই আয়াতগুলো পড়ে শোনাবে তাদেরকে বলে দাও কোন কাফের ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না কোন মশ্রিক এই বছরের পর হজ পালন করতে পারবে না আর কোনো নগ্ন ব্যক্তি আল্লাহর ঘরের চারপাশে না তবে যারা আল্লাহ রসুলের সাথে চুক্তিবদ্ধ আছে তাদের চুক্তি নির্ধারিত সময়সীমা পর্যন্তই বহাল থাকবে واعلموا أنكم غير معجز الله وأن الله مخز الكافرين وأذار من الله ورسوله إلى الناس يوم الحج الأكبر أن الله بريء من المشركين ورسوله فإن وَمَتُّمْ فَهُوَ خَيْرٌ لَّكُمْ وَإِن تَوَلَّيْتُمْ فَاعْلَمُوا أَنَّكُم مِّن مِّن يُعْجِزُ اللَّهَ وَبَشِّرِ الَّذِينَ كَفَرُوا بِعَذَابٍ أَلِيمٍ إِلَّا الَّذِينَ نَعْتُمْ مِنَ الْمُشْرِكِينَ ثُمَّ لَمْ وَلَمْ يظاهروا عليكم أحدا فأتموا إليهم عهدهم إلى هدتهم إن الله يحب المتقين فإذا سلخ الأشهر الحرم فاقتلوا المشركين حيث وجدتموهم واخذوهم واحصروهم وقعدوا সম্পর্কছেদ করা হল আল্লাহ রাসুলের পক্ষ থেকে সেই মুশিকদের সাথে যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছিলে অতপর তোমরা পরিভ্রমণ করো এই দেশে চার মাসকাল আর জেনে রাখো তোমরা আল্লাহকে পরাভূত করতে পারবে না আর নিশ্চয়ই আল্লাহ কাফিরদের লাঞ্ছিত করে থাকেন আর মহান হজের দিনে আল্লাহ ও তার রসুলের পক্ষ থেকে লোকদের প্রতি ঘোষণা করে দেয়া হচ্ছে যে আল্লাহ মুশিদদের থেকে দায়িত্বমুক্ত এবং তার রসুলও অবশ্য যদি তোমরা দবা করো তবে তা তোমাদের জন্য কল্যাণ কর আর যদি মুখ ফেরাও তবে জেনে রাখো আল্লাহকে তোমরা পরাভূত করতে পারবে না আর কাফিরদেরকে মর্মান্তিক শাস্তির সুসংবাদ দাও তবে যে মুশিকদের সাথে তোমরা চুক্তিবদ্ধ তারা চুক্তিরক্ষায় কোনো ত্রুটি করেনি এবং তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্যও করেনি তাদের সাথে কৃত চুক্তিকে তাদের দেয়া মেয়াদ পর্যন্ত পূরণ করো অবশ্যই আল্লাহ সাবধানীদের পছন্দ করেন অতপর নিষিদ্ধ মাস অতিবাহিত হলে মুর্শিকদের হত্যা করো যেখানে তাদের পাও তাদের বন্দী করো এবং অবরোধ করো আর প্রত্যেক ঘাটিতে তাদের সন্ধানে ওত পেতে বসে থাকো। কিন্তু যদি তারা দবা করে নামাজ করে জাকাত আদায় করে তবে তাদের পথ ছেড়ে দাও নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল বরণ দয়ালু সুরা আত্মা আয়াত এক থেকে পাঁচ এটা একমাত্র সুরা যেখানে বিসমিল্লাহ রহমান ই দ্বারা শুরু হয় না কারণ এই সুরাটি শুরু হয় সরাসরি কাফিরদের সাথে সম্পর্ক সম্পর্কচ্ছেদের ঘোষণার মাধ্যমে অবশ্য এর অন্যান্য ব্যাখ্যাও আছে এই সুরার প্রথম শব্দ বারাহ অর্থাৎ সম্পর্কচ্ছেদ এই আয়াতগুলো সহ আরও কিছু আয়াত আলী রাদ আনহু হিজরি নবম শতকের হজে বর্ণনা করেন মক্কায় মুশ্রিকদের বিভিন্ন আচার প্রথা ও উপাসনা দেখা যাওয়ার এটাই ছিল শেষ বছর এরপর মক্কায় সবরকম শেরখ নিষিদ্ধ হয়ে যায় এই ঘোষণার মাধ্যমে আরব উপদ্বীপের ইতিহাসে তাও হেদের অধ্যায় সূচিত হয় এই ঘোষণা ছিল কাফির ও মুশ্রিকদের বিরুদ্ধে সর্বাত্মক জিহাদের ঘোষণা এর ফলে আরব মুশ্রিকদের জন্য দুটো পথ খোলা থাকলো। হয় তারা মুসলিম হবে ইসলামের কর্তৃত্ব স্বীকার করে নেবে অথবা মুসলিমদের সাথে যুদ্ধে লিপ্ত হবে যারা ইতিমধ্যেই আল্লাহ রসুলের সাথে চুক্তিতে আবদ্ধ ছিল তারা নিরাপদ থাকবে চুক্তির সময় সময় পর্যন্ত এরপরে আর চুক্তি নবায়ন করা হবে না আর যাদের সাথে কোনো চুক্তি ছিল না তাদের চার মাসে সময় দেয়া হলো। এরপর হয় তারা ইসলাম গ্রহণ করবে না হয় তাদের বিরুদ্ধে জিহাদ করা হবে আরবে শেরকের সমাপ্তি হলো। এবং মর্শিকদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করা হল আলাহ আলহিব আলহামদুলিল্লাহ রেইনড মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন মিডিয়ার ডাব্লিউ ডবলিউ ডট জানতে মিডিয়া ডট অর্গ অথবা ফেসবুক পেজ ডবল অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com dot youtubeube dot org two